السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الامبياء المرسلين نبينا محمد وعلى آله وصحابه اجمعين أما بعد شامع النية والدار شكبرين أمرا الله صنعك برسلام إمام أبو جفر طحب الرحمة الرحيم بيان وعتقاد أهل السنة والجماع أهل السنة والجماعات أقدر بوانرنا إغران تورتير ببينو أنقشنية الله صنع الشتر بولي سلام إمام أبو جفر طحب الرحمة الرحيم رحم কোন সৃষ্টি কখনো তাকে আয়ত্ত করার চেয়ে আজ হয়েছে অপারগ হয়ে গেছে এটা আমরা এই বিষয় আলোচনা করছিলাম আমরা বলেছিলাম যে আল্লাহ তালা যে তার উপর হাজার দলিল রয়েছে আল্লাহ তালা সবকিছুর উপরে এটার উপর হাজার দলিল রয়েছে প্রমাণ বহ কোরআনই আসে করে। আবার হাদিস এসেছে হতেন এগুলি সবই প্রমাণ করে আমরা একটু পূর্বে কয়েকটি দলিল উল্লেখ করেছি যে কতগুলো দলুল কোরআন এবং সুন্দর আসছে তার মধ্যে আমরা উল্লেখ করেছি যে কিছু দলিল ছিল এরকম যে আল্লাহ তালা সরাসরি উপরে আসেন সেটা বলেছেন যে আল্লাহ তালা সবকিছু উপরে আলী আবার কোনো কিছু দল আল্লাহ করছে কোন দলের কতগুলো দল এসেছে যেগুলো আল্লাহ আল্লাহ আল্লা হয় এবং তার কাছে সবকিছু যায় সেটা আমরা প্রমাণ এই তিনটি দল আমরা পূর্ব উল্লেখ করেছি এই তিনটি বিভিন্ন দলের আয়াত নিয়ে এসেছি হাদিস নিয়ে এসেছি তিনটি অধীন চতুর্থ যে দলটি প্রমাণ করে যে আল্লাহ তালা সবকিছুর উপর রয়েছেন সেটার ভিতরে অনেকগুলো আয়াত আছে এক ধরনের দলিল সেটা হচ্ছে যে আল্লাহ তালা কিতাব উপর থেকে নাজিল করেছেন বলে কোরআন কারিম আল্লাহ তালা বলেছেন আর নাজিল হয় এমন জিনিস যা উপরে থাকে এটা সবাই বুঝে যে উপর থেকে অবতীর্ণ অবতরণ নিচে নামছে এটা কেবল অবতরণ কোরআন নাজিল হয়েছে কোরআন পাশ থেকে আসেন নিচ থেকে আসে আসেনি বরং উপর থেকে নাজিল হয়েছে উপর থেকে নাজিল অর্থ হচ্ছে আল্লাহ তালা উপরে রয়েছেন কোরআনকারিম সম্পর্কে আল্লাহ তালা বলছেন যে কলা তালা কুলনাজালাহ রব্বিকা আপনার প্রবুর কাছ থেকে বিল হক কে যথাযথ অর্থাৎ এর মধ্যে কোনো বাতিল প্রবেশ করতে পারেনি এমন ভাবে এবং যেটা যখন নির্দেশ তখন যখন যেটা নির্দেশ সেটা সে নাজিল করছে কোরআন হেদায়তের আধার এই কোরআন সুসংবাদ মুসলিমদের জন্য এই কোরআন ইমানদারদের পদযুগলকে দৃঢ় করেন তাদের অন্তরকে দৃঢ় করেন তা ইমানকে দৃঢ় করে এই কোরআন যথাযথভাবে নাজিল হয়েছে নিয়ে এসেছে জিব্রিল উপর থেকে নিয়ে আসছে তো অল্প অল্প করে নিয়ে এসেছেন কোরআন আল্লাহ থেকে সেটা নিয়ে এসেছেন এটা প্রমাণ করে যে আল্লাহ এতে কোন সন্দেহ করার কিছু নেই অনুরূপ ভাবে কোরআনে করিমের সোরা জুমার এক নম্বরে আল্লাহ তালা বলছেন তানজিল উল কিতাবে মিনাল হাকিম কিতাব নাজিল করা মহান আল্লাহর পক্ষ থেকে যিনি যিনি আজিজ এবং হাকিম যিনি পবর পরাক্রান্ত এবং যিনি সর্বজ্ঞ সর্বজ্ঞ সর্ব তিনি প্রাজ্ঞ তার পক্ষ থেকে এই কিতাব নাজিল করা হয়েছে নাজিল করা অর্থে হচ্ছে সেটা উপরে ছিল উপর থেকে আসছে আর সেটা আল্লাহ কাছে ছিল আল্লাহ তালা অন্য আয়তে বলছেন সুরা গাফের দুই নম্বর আয়তে তনজিল কিতাব এমন আল্লাহ রাজিজুল আলিম যে সর্বজ্ঞ মহাপ পরাক্রান্ত আল্লাহ তাল পক্ষ থেকে নাজিল করা এই কিতাব এই কিতাব সম্পর্কে আল্লাহ তালা বলছেন এরপরে তনজিউ কিতাব হাকিম বলে আল্লাহ করে বর্ণনা করেছেন কি কি জিনিস এর মধ্যে আসছে এবং কি কি নির্দেশনা দরকার এখানে হয়েছে আল্লাহ তার কাছ থেকে এসেছে সেটাই প্রমাণ করছে আল্লাহ রবুল ইজত উপরে রয়েছেন এবং সবাই সবকিছুর উপরে তিনি সুরাতে দুই নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন তঞ্জিল উম রহমান রাহিম নাজিল হয়েছে কিতাব রহমান রাহিমের পক্ষ থেকে রহমান রাহিম দয়াময় এবং হয়েছে আল্লাহ আল্লাহ বলেছেন সুরা ফসলাতের বিয়াল্লিশ নম্বর আয়াতে লাম বেইনিয়া দিবাহ খালফি তনজিল হাকিমিন হামিদ বাতিল কখনো আসতে পারে না তার সামনে থেকেও না পিছন থেকেও নয় বাতিল কখনো এই কিতাবের পাশে কোথাও আসতে পারে না বাতিল প্রবেশ করতে পারে না কিতাব নিজেই বাতিলকে সেখান থেকে দূরে সরিয়ে দেয় অর্থাৎ বাতিল বাতিল কিছু নেই বাতিল অপব্যাখ্যাও করা যাবে না বাতিল কিছু প্রবিষ্ট করা যাবে না বাতিল সেখানে ঢুকার মতো সাহসও করতে পারে না কারণ এই কিতাব তঞ্জিল মিন ইন হামিদ প্রশংসিত এবং সর্বজ্ঞ প্রাগঞ যিনি সে মহান সত্তার পক্ষ থেকে সেটা নাজিল করা সেখান থেকে আসছে সেখান থেকে শুরু হয়েছে উপর থেকে শুরু হয়েছে নিচে এসে পৌঁছেছে তাহলে বোঝা গেল যে এই কোরআন উপর থেকে নিচে নাজিল হয়েছে এবং এটা সবাই স্বীকার করে এমনকি যারা আল্লাহ তালা শুরু করে আল্লাহালা সর্বপরে মানে না তারাও স্বীকার করার উপর থেকে নাজিল হয়েছে তাহলে উপর থেকে আসলো কেন তাদেরকে প্রশ্ন করা উচিত যে আপনি যদি অস্বীকার করছেন তাহলে কোরআন থেকে আসলো কেন তাহলে এটা এটার কোনো জবাব তাদের কাছে নেই কোরআন অবশ্যই উপর থেকে আসছে আর উপর থেকে আসার অর্থেই হচ্ছে রব্বল ইজ্জতের কাছ থেকে আসছে আল্লাহ মহান আল্লাহ তালার কাছ থেকে আসছে এবং আল্লাহ তালা সবকিছুর উপরে এটা আমাদেরকে স্বীকার করতে হবে পাঁচ নম্বর যে দলিল আমরা পাই আল্লাহ তালা সবকিছুর উপরে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আল্লাহকে বলা হয়েছে সামা শব্দ অর্থ হচ্ছে অলু সবকিছুর উপরে জিনিসকে সামা বলা হয় যেমন আমার মাথার উপরে সামা যে কোনো জিনিসের উপরে সামা আর আল্লাহ তালা হচ্ছেন সব কিছুর উপরে সামা শব্দটি ব্যাপক শব্দ যেটা কিছু উপরেও বোঝায় উপরের বৃষ্টির নামে বৃষ্টির মিনা সামা ইমান আঞ্জারা মিনা স্যামা ইমান উপর থেকে পানি নাজিল করেন আল্লাহ তালা ঠিক উপর বলতে যখনই মা বলছে আর এই ভাষা তখন সবকিছুর উপরেও বোঝায় উপর সাধারণ উপরেও বোঝায় এরকম পক্রিয়াধীন উপরেও বুঝায় কোরআনকারি বহু জায়গায় আল্লাহ তালাকে উপরে সামা হিসেবে বলা হয়েছে যে আল্লাহ তালা ফিসা সামাহা এখানে শুধু আমার আমাদের দেখা নীল একা যতটুকু দেখে এটা নয় বরং সেটা হচ্ছে সবকিছুর উপরে বোঝানোর উদ্দেশ্য কোরআনকারীম আল্লাহ তালা বলেছেন যেমন সোরা মুলকের ষোলো সতেরো আয়াতে আল্লাহ তালা বলছেন সেটা এভাবে ধ্বংসপ্রাপ্ত নিচে ডুবতেই থাকবে আম আমিন তুম নাকি তোমরা নিরাপদ হয়ে গেছো মানফিসা তার ব্যাপারে যিনি সামাতে রয়েছেন সর্বোপর রয়েছেন আইর সিলা যে তোমাদের উপরে সাবধানতা কেমন সে তখন বুঝতে পারবে এই যে আল্লাহ একই সুরাতে দুটি আয়াদে ফরফর বলেছেন তাঁর ব্যাপারে তোমরা কি নিরাপদ হয়ে গেছো যে সেখান থেকে তিনি আজাব নাজির করবেন না সেখান তুমি গজব নাজির করবেন না সেখান থেকে নির্দেশনা দিবেন না জমিনের ভিতরে তোমরা ঢুকে যাবে সেখান থেকে তুমি পাথর নাজির করবেন না তোমাদেরকে পাথর দিয়ে শেষ করে দিবে এই জাতীয় জিনিসগুলো প্রমাণ করছে যে আল্লাহ তালা উপরে রয়েছেন এই আয়াতগুলো প্রমাণ করে আল্লাহ তাল উপরে রয়েছেন কোরআন কারিমে বহু জায়গায় আল্লাহ তালা সামাতে রয়েছেন সেটা বিভিন্নভাবে তিনি কোরআন কারিম সেটা এসেছেন যে কোরআনে কারিমে মানুষের রিজিকের কথা বলে উপরে তোমাদের হয় তোমাদের রেজিক মানুষের রিজিক নির্ধারিত হয় উপর থেকে আল্লাহ তালা যা নির্ধারণ করেন সেটাই এই আয়াতগুলো প্রমাণ করে যেখানে যেখানে ফিসামা বলেছে আল্লাহ তালা সম্পর্কে সেটা সবগুলি প্রমাণ করে যে আল্লাহ তালা আল্লাহ তালা তার আরসের উপর রয়েছেন এবং সবকিছুর উপরে রয়েছেন ওই হাদিসটির কথা চিন্তা করুন যেখানে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছিলেন এক দাসীকে যখন তাকে এক সাহাবি দাসীর মালিক যিনি তিনি চড় মেরেছিলেন রসুল বলেন তুমি এই কাজটা ভালো করি তখন লোকটি বলেছিল আমি তো সাহাবি বলেছিলেন যে ইয়ারসোল্লাহ আমি তো আমার উপরে কাফারাস আমি চাচ্ছি এ কাফারা হিসেবে আজাদ করে দিতে রসুল বললেন যে সে কি ইমানদার কিনে দেখো জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ সে বলেছিল ফিসসামা আসল আল্লাহ কোথায় সে বলেছিল আকাশে উপরে এই যে উপরে বলেছিল রসল্লা তখন বলেছেন যে যে আর্থিক খাওয়া হয় ইন্যাহামুক মিনা একে তুমি স্বাধীন করে দেয় এটি ইমানদার এটা প্রমাণ করে যে আর বলতে উপরে বোঝা যাচ্ছে অর্থাৎ আল্লাহ উপরে থাকা এটা রসুল হাস নির্দেশনা দিয়ে রসুল আল্লাহ সে ইমানদার যদি কেউ উপরে থাকার বিষয়টি স্বীকার না করে ইমানদার হতে পারে না এই নারী দাসী মা নারী তাকে স্বাধীন করার দরকার ছিল ইমানদার স্বাধীন করা দরকার হওয়ার কারণে রসুল জিজ্ঞাসা করেছে ইমানদার প্রমাণ কি প্রমাণ হচ্ছে সে বলেছে আল্লাহর রয়েছেন আল্লাহর উপরে রয়েছেন এটা প্রমাণ করছে যে এটা ইমানদার তাহলে এইটা প্রমাণ করে যে একটা হাদিসে প্রমাণ করে যখন বুঝতে হবে তোমরা কি আমাকে আমার দার মনে করবে না অথচ আমি আসমানে যিনি আসেন উপরে যিনি আসেন আকাশে যিনি আসেন সবচেয়ে উপরে যিনি আসেন তার পক্ষ থেকে আমি আমিন আমি সবচেয়ে এই বিষয়ে আমানত রক্ষা করে চলি আমি আমিন তার তা তিনি আমাকে আমিন হিসাবে পাঠিয়েছেন রসুল আমিন কোরআন করিম বলেছেন রসুল্লাহ সাল্লাম সম্পর্কে ইয়া তিন এই আমার কাছে আকাশের খবর আসে সবাই হানুমাসান সকাল বিকাল তাহলে হাদিস দ্বারাও আমরা দেখতে পাচ্ছি যে আসমান যখন বোঝানো হচ্ছে উপর বোঝানো হচ্ছে এটা আল্লাহ রসুল সাল্লাম বলতেন যিনি উপরে আসেন তিনি উপরে আসেন এটা স্বাভাবিক প্রকৃতি রসুল বলতেন এবং তিনি ওই দাসীকে মুক্ত করতে বলেছেন যে দাসী বলেছিল আল্লাহ উপরে আল্লাহার একটা আখি দেওয়া অবশ্যই হতে হবে যদি স্বীকার না করবে তখন হয়তো ইমানদার হইতে পারবে না ষষ্ঠ যে এমন কিছু আয় এমন কিছু আয়াত আছে যেগুলো দ্বারা বোঝা যায় আল্লাহ তাল্লাহার কাছে কিছু জিনিস রয়েছে মখলুকাত কিছু সৃষ্টি জিনিস রয়েছে কিছু জিনিস রয়েছেন তিনি যা তার প্রমাণ করে যে আল্লাহ তালা উপরে রয়েছেন যা তারা আল্লাহ তালা সবকিছুর উপরে সেটা প্রমাণ করে এই প্রশ্ন করে সেটা কখনো কখনো সেটাকে প্রশ্ন করে নিয়েছেন আল্লাহ কোথায় তা আল্লাহ কোথায় এটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন অথবা কখনো দেখেছেন তার কাছে কি আছে আল্লাহ তার কাছে যারা আছে এভাবে বলেছেন কোরআন কোরআন আয়াতে হাদিসে এসবগুলি প্রমাণ করে যে আল্লাহতালার উপর রয়েছেন এর মধ্যে এক কিছু আয়াত আমরা এখানে উল্লেখ করব যে এক নম্বর হচ্ছে আল্লাহ তালা বলেছেন সুরা আরাফের দুশো নম্বর আয়াতে আপনার রবের কাছে তারা কখনো অহংকার করে না তারা আল্লাহর আবাদত করে যাচ্ছে তাজবি পাঠ করছে আল্লাহ জন্য। এটা প্রমাণ করে আল্লাহ তালা উপরে রয়েছেন অনুরূপ ভাবে সুরা আল্লা আল্লাহ তার হিদ মেনে না নেয় আল্লাহ তালা আবাদ না করে তাহলে তারা জেনে রাখুক নিশ্চয়ই তার কাছে যারা আছে এর অর্থ হচ্ছে আল্লাহ তালা উপর রয়েছেন এবং তার কাছে যারা আছে সেখানে কিছু ফেরস্তা আছে তারা কি বলেছেন। তার কাছে তার কাছে একটি লেখার লিখে রাখলেন সেই লেখাটি হল আন্না রহমাতি সাবাকাত আমার রহমত আমার ক্রোধের উপরে প্রাধান্য পাবে সুহান আল্লাহ একটি হাদিসে বহু রকমের বহু রকমের তাহিদ সাব্যস্ত হচ্ছে তাহিদুল আসমুলা সাব্যস্ত হচ্ছে একটি হচ্ছে আল্লাহ করেছেন কাতা বা আইনদাহু লিখিয়ে রেখেছেন তার কাছে এটা হচ্ছে তকদীর সাব্যস্ত হচ্ছে ফও কী আর শুরু তিনি রয়েছেন সেখানে লিখেছেন আইনদাহু ফও কা তার কাছে আর শুরু তিনি লিখে রেখেছেন কি আন্না রাহমতি ইসা বা আমি আমার রহমত আমার ক্রোধের উপরে প্রাধান্য পাবে আমার রহমত আমার ক্রোদের উপাধান্য পাবে দুনিয়ার মানুষ অন্যায় করে যখন আবার তওবা করে আল্লাহ তাকে তরিয়ে নেন তাকে মাফ করে দেন কেন তার রহমত যেহেতু তার ক্রোধের উপরে প্রাধান্য পাচ্ছে সেই জন্য এখানে আমাদের দলিল হচ্ছে এই জায়গায় যেখানে বলা হয়েছে আল্লা রহমত ইসা বা কাদকাবি আমার রহমত আমার আমার ক্রদুর প্রাধান্য পাবে এটা লেখা রয়েছে কোথায় আল্লাহর কাছে আরশের উপরে তাহলে আল্লাহ তালা আর রয়েছেন এবং তার কাছে তার কাছে থাকার অর্থ হচ্ছে যে এটা লেখা রয়েছে ওখানে আর সেটা প্রমাণ করছে যে আল্লাহ তালা তার আসের উপরে রয়েছেন এবং তিনি সর্বোপরে এটা অপমান করে অলু উল্লাহ আলাহ আর আল্লাহ খালকিহি তার সৃষ্টির সবকিছুর উপরে আল্লাহ তালা আছেন সেটা প্রমাণ করে আজাদ করে দ্বাধীন করে দো সাথে ইমানদার তাহলে বোঝা গেল যে সমস্ত আয়াত যে সমস্ত হাদিসে বোঝা যায় যে আল্লাহ রয়েছেন তার কাছে তারা কি করে না করে আলোচনা এসেছে ঠিক সপ্তম যে জিনিসটা আমরা পাই যা আল্লাহ তালা উপরে থাকা প্রমাণ করে সেটা হচ্ছে আল্লাহ নিজে অনেক জায়গাতে কোরআনে করিমে সুস্পষ্টভাবে তিনি উপরে আসেন এটা তিনি বলেছেন ফক শব্দ দিয়ে বলেছেন যে তিনি উপরে রয়েছেন কখনো কখনো সেটা তার সত্তা সরাসরি সত্তাকে বুঝাচ্ছে কখনো তার নির্দেশকে বুঝাচ্ছে এ সবই কিন্তু প্রমাণ করছে যে আল্লাহ তালা তিনি উপরে আসেন তার নির্দেশ উপর থেকে আসে এই ফওক শব্দটি আরো ভাষায় উপরে বুঝায় এটা কেউ অস্বীকার করেনি কোরআন করিম আল্লাহ তালা বলেছেন সুরা নাহলে পঞ্চাশ নম্বর আয়তাল্লাহ বলছেন এরা ভয় করে যে তাদের রব তাদের উপর থেকে উপর তাদের উপরে আছেন। এই জন্য তারা ভয় করে তাদের উপরস্থিত রবকে তারা ভয় করে উপরে যিনি আসেন সেই রবকে তারা ভয় করে যে আপনি অর্থগ্রহ একটাই যে আল্লাহ এবং আল্লাহ তাদেরকে যা নির্দেশ দিয়েছে তা তারা করে আল্লাহ তাদেরকে যা নির্দেশে তা তারা করে এর ফেরজ তাদের কথা বলা হয়েছে ই খাহর মিন ফিম যে তাদের রব তাদের রব যে উপরে আসেন সেটাই আয়ত্তারা প্রমাণিত হচ্ছে অন্য আয় আল্লাহলা বলেছেন সুরা সুরা আনামের আঠারো নম্বর আয়তা বলছেন হাকিমুল তিনি হ্যাকমতওয়ালা এবং তিনি সর্ব সবকিছুর খবর রাখেন তিনি সব সর্ব সবকিছু তিনি দেখছেন সবকিছু তিনি জানেন এই সত্তা তিনি সর্বজ্ঞ তিনি উপর থেকে তার বন্দাদের বন্দাদেরকে তিনি নিয়ন্ত্রণ করছেন তাদের উপর তিনি ক্ষমতা নিয়ন্ত্রণ করছেন তাদেরকে তিনিাক্রান্ততা তিনি প্রতিষ্ঠা করছেন হাফাজা তিনি ওখান থেকে তোমাদের জন্য হাফাজা পাঠান যারা তোমাদেরকে হেফাজত করে এটাও প্রমাণ করে আল্লাহ সব সময় যখন যখন কারো মৃত্যু আসে তখন মৃত্যু তাদেরকে মৃত্যুর ফেরেস্তা মৃত্যুর ফেরেশ তারা তাকে মৃত্যু দিয়ে দেয় ওহম লাইফারেতুন তারা সামান্য তোমাঘাটতি করে না এর অর্থ হচ্ছে তিনি আল্লাহ তালা উপরে রয়েছেন এভাবে কোরআনে কারিমে উপর থেকে আসার বিষয়টি বহু জায়গায় এসেছে যেখানে বলা হয়েছে যে তার নির্দেশ উপর থেকে আসছে উপর থেকে আসা অর্থই হচ্ছে আল্লাহ রব ইহত সবকিছুর উপরে রয়েছেন সেখান থেকেই আমাদের কাছে নির্দেশনা আসে এই ষাটটি দলিল আমরা উল্লেখ করেছি এর বাইরে আরো কিছু দলিল আছে কোরআন একাডেমে আরো দলিল রয়েছে যেগুলো প্রমাণ করছে যে আল্লাহ তালের উপরে রয়েছেন ঈশাল্লাহ ভবিষ্যতে কোনো পর্বে আমরা সেই দলিলগুলো উল্লেখ করব আমরা ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকি ভালো থাকি এবং আল্লাহ তালা আমাদের হেফাজত করবেন আমাদের আমাদের আমল ক্ষম কবুল করবেন এবং আমাদের আকিদাগুলিকে বিশুদ্ধ করবেন এই আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত